আন্না আব্দু ওয়ার সুপ্রিয় দর্শক বৃন্দ যে বিষয় নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি তা হচ্ছে জান্নাত যেতে কিভাবে আমরা পারবো জান্নাত যেতে হলে কি কাজ আছে যা আমাদেরকে করতে হবে আর যা কী কাজ আছে যা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে এ সম্পর্কে কয়েকটি কথা আলোচনা করার জন্য আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি আল্লাহ তালা তার নবীর মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে জান্নাত যেতে হলে আমাদের কি করতে হবে জান্নাত যাওয়ার উপায় কি জান্ন যাওয়ার মাধ্যম কি। মানুষ যদি আল্লাহর কাছে জান্নাত চায় তাহলে আল্লাহ রবুল আলমিন তার সত্য নিয়তের কারণে সঠিক পথে যদি সে নিজেকে প্রতিষ্ঠিত রাখতে পারে কোরআন হাদিসের আলোকে যদি সে নিজের জীবনকে প্রচালিত করতে পারে তাহলে ইনশা আল্লাহ তা আলা আল্লাহ কোরআনের বিভিন্ন আয়াতে ও আদা দিয়েছেন প্রতিশ্রুতি দিয়েছেন তিনি তাদেরকে জান্নার দান করবেন তাই হচ্ছে ভাইরা আমার যদি আল্লাহর কাছে আমরা জান্নাত যেতে চাই ক্ষমা প্রার্থনার মাধ্যমে আমরা আল্লাহর কাছে জান্নাত পেতে পারবো ইস্তক আফারা ইউরারা সুরা নোহ এই সুরাতে আল্লাহ তালা বলছেন আল্লাহর কাছে তোমরা ক্ষমা প্রার্থনা করো ইন্না হু কেগ অবশ্যই তিনি ক্ষমাশীল করবেন এবং দান করবেন ওই এজা আল্লাহম জান্নাতি ওই এজা আল্লাহারা অনুরূপ ভাবে আল্লাহ তালা মোমিনদের গুণের কথা উল্লেখ করেছেন যে মোমিনদের দ্বারা যদি কোনোদিন কোন ভুল হয়ে যায় ভুল করে বসে থাকে না বরং ভুল করার সাথে সাথেই তারা সঙ্গে সঙ্গে আল্লাহ কাছে তোবা করে এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে তারা যখন অল্লা কাজ করে ফেলে যখন তারা নিজেদের ওপরে জলুম করে বসে তখন তারা আল্লাহকে স্মরণ করে এবং আল্লাহর কাছে ক্ষমা চাই অমাই বা ইল্লাহ আর আল্লাহ ছাড়া গোনা কেউ ক্ষমা করতে পারে না আল্লাহ তালা যখন বান্দা ক্ষমা চাই তখন বান্দাকে আল্লাহ ক্ষমা করেন্লামা আর জেনে শুনে তারা বারংবার না যখন তোবা করতে হয় তখন এই নিয়তেই তোবা করতে হয় যে আগামীতে আর কোনো ভুল কাজ করব না তাই বলছেন আল্লাহ যে জেনে শুনে তারা বারবার ভুল কাজ করে না তাদের বদলা কি হবে ফিহা। পণ্নে আজরুল আমলিন তাদের প্রতিদান হচ্ছে তাদের প্রতিদান হচ্ছে যে তারা আল্লাহ কর্তৃক তাদের প্রতিপালকের কাছ থেকে ক্ষমা লাভ করবে অজান্নাত আর এমন জান্নাত লাভ করবে যে জান্নাতের নিচে দিয়ে প্রবাহিত হবে ঝর্ণা ফল ফিহা। এই জান্নাতে তারা চিরস্থায়ী হবে পণ্য এমা আজরুল আ যারা ভালো কাজ করে তাদের জন্য এই জান্নাত কত উত্তম পুরস্কার তো এখানে আল্লাহ আল্লাহতালা যারা আল্লাহর কাছে ক্ষমা চায় পাপ হয়ে গেলে যারা আল্লাহর কাছে তবা করে তাদের জন্য যে জান্নাত রেখেছেন তারা যে ওই জান্নাতে যেতে পারবে যে জান্নাতে নিচে দিয়ে প্রবাহিত হচ্ছে ধারা আর সেখানে তারা চিরস্থায়ী থাকবে তা বলে দিলেন আল্লাহ রব্বুল আলমিন তার এই কালামের মধ্যে তাই যদি আমরা জান্নাত যেতে চাই তাহলে আমাদেরকে আল্লাহর কাছে আমাদের গুনার জন্য ক্ষমা চাইতে হবে আল্লাহকে বলতে হবে আল্লা গো ভুল করে ফেলেছি অন্যায় হয়ে গেছে আল্লাহ তুমি ক্ষমা করে দাও আর ক্ষমা চাওয়ার যে সমস্ত দোয়া আছে সেই দোয়াগুলোর মধ্যে একটা উত্তম দুয়া যাকে সৈয়দুল ইস্তেকফার বলা হয়েছে এই সৈয়দুল ইস্তেকফার দোয়াটি আমাদেরকে শিখিয়ে দিয়েছেন বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলু সাল্লাম ক্ষমা চাওয়ার দোয়াগুলোর মধ্যে সবথেকে উত্তম এবং অতীব পছন্দনীয় দোয়া সেই দোয়াটা যদি আমরা আল্লাহর কাছে চাই এই দোয়া যদি আমরা করি তাহলে এই দুয়াও যে আমাদের জন্য জান্নাত যাওয়ার মাধ্যম হবে এ কথা বলেছেন বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী হসাল্লাম তাই আল্লাহ নবী বলছেন সাদ্দ বিন আউস নামক সাহাবিকে লক্ষ্য করে আলা আদুল লোক আলা সাইয়ীদুল ইস্তেক ফার আমি কি তোমাকে সঈয়ীদুল ইস্তেকফফার দোয়াটি শিখাইয়ে দেব না সইয়ীদুল ইস্তেফার সমস্ত ইস্তেকফারের মধ্যে মানে ক্ষমা চাওয়ার যে সমস্ত দোয়াগুলো আছে সেই দোয়াগুলোর মধ্যে সবথেকে ভালো এবং উত্তম দোয়া এটাকে আমি তোমাকে শিখিয়ে দিব না তুমি বলবে সাহাবিকে শিখিয়ে দিচ্ছেন তুমি বলবে আল্লাহ ও আনা সানাত আবু কা এই হচ্ছে দোয়া। আল্লাহমা আন্তরি হে আল্লাহ তুমি আমার প্রতিপালক খালাকতানি আল্লাহ তুমি আমাকে সৃষ্টি করেছো আল্লাহমা তুমি ছাড়া সত্যিকার কোনুদ নেই তুমি আমাকে সৃষ্টি করেছ আমি তোমার বান্দা আল্লাহ আমি তোমার সাথে যে ওয়াদা করেছি সেই ওয়াদার উপরে কায়েম রয়েছি সাধ্য মতো আল্লাহ আমি আমার কাজের অনিষ্টকারিতা থেকে তোমার কাছে আশ্রয় প্রার্থনা করছি আল্লাগ তুমি যত নিয়ামত আমাকে দিয়েছ আমি সেই নিয়ামতগুলাকে তোমার স্বীকার করছি আল্লা আমি আমার পাপগুলাকে তোমার কাছে রাখছি তোমার সামনে পেশ করছি তুমি আমাকে ক্ষমা করে দাও কারণ তুমি ছাড়া কেউ ক্ষমা করতে পারে না বখারি শরীফের হাদিস আল্লাহ নবী বললেন এই দুয়াটি যে পড়বে সকালে আর সন্ধে হওয়ার আগে যদি তার মৃত্যু হয়ে যায় ওয়াজাবত লাহুল যান তার জন্য জান্নাত অজিব হয়ে যাবে আর যে পড়বে সন্ধ্যায় সকাল হওয়ার আগে যদি তার মৃত্যু হয়ে যায় অজাবতালাহুল জানা তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে সুবহান আল্লাহ সৈয়দুল ইস্তেফার যদি পড়ি নবী বলছেন সকালে যদি কেউ পড়ে সন্ধ্যে হওয়ার আগে যদি মৃত্যু হয়ে যায় জান্নাতে চলে যাবে সন্ধ্যায় যদি কেউ পড়ে আর সকাল হওয়ার আগে যদি তার মৃত্যু হয়ে যায় জান্নাতে চলে যাবে জান্নাতের পথ জান্নাত যাওয়ার উপায় বলে দিয়েছেন বিশ্বনবী মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম আমাদেরকে সেই পথ বা সেই তরিকা ধরতে হবে যদি আমরা জান্নাত যেতে চাই তো ভাইরা আমার ইস্তেকফার বা আল্লা রবুল আলমীর কাছে যদি গুনাহের ক্ষমা চায় আমাদেরকে জান্নাত দান করবেন সে কথা বললেন বিশ্বনবী মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম অনুরূপ জান্নাত যাওয়ার উপায় খুব বেশি বেশি করে আল্লাহর জন্য সাজদা করা সর্ব অবস্থাতেই মোমেনদের ব্যাপারটা সত্যিকারে বড় আশ্চর্যজনক ব্যাপার ভাইরা আমার মুক্তি চাইলে তার পথ তার মত তার আদর্শ তার চরিত্র সব কিছুকে গ্রহণ করতে হবে তবে মুক্তির উপায় তা না হলে মুক্তি পাওয়া যাবে না মনে মনে মুক্তি খুঁজে বেড়াবো আর নসুলের আনুগত্য করবো না প্রতিটি কাজে আজকে আমাদের এখান থেকে মানুষ হজ করতে যায় লাখ লাখ টাকা খরচ করে হজ করতে যায় আল্লাহর কসম করে বলছি হজ করতে যায়। ঠিক মতো গিয়ে হারাম শরীফে নামাজ পড়তে যায় না হোটেলে বসে থাকে ভাই আমি কোনো হারাম শরীফে নামাজ পড়তে যাই চলেন ওই যে না ওখানে আমাদের নামাজ হবে না আল্লাহ বল কেন গো ওরা সব ওয়াহাবি লোক ওরা সব ওদের পেছনে আমাদের নামাজ হবে না এই হাজি সাহ কিন্তু সাধারণ মানুষ আসলে কি এই কথাটা হাজী সাহেবের কথা এই কথাটা কিন্তু হাজী সাহেবের নয় এই কথাটা আমাদের মতন টুপিওয়ালাদের কথা যা আমরা হাজী কানে ভরি দিয়েছি এখন একটা ছোট্ট বিরতি নিচ্ছি সাথে থাকুন আবার আসছি The students of Islamic International School welcome all of you.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 Watch Little Wonders at their best. বি শোয় শুরুরা প্রতি বুধবার রাত 6:30 টায় বাংলাদেশে ও সন্ধ্যা 6:00 টায় ভারতে Peace TV Bangla-এ। আমরা অনেক গুণাহের কাজ করি দিনে আর রাতে, সকাল আর সন্ধ্যায়। জেনে कि भारत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 Then we have the next call, please. To get convincing and valid answers, dial Korun, Dr. Zakir K. Paraburti Anushthaan, Peace TV, Bangalaya. I've been telling you a long <laughs> time. খুব বেশি বেশি করে যদি আল্লাহকে সাজা করা হয় আল্লাহর জন্য সাজদা করা হয় তাহলে এই সাজদাও যে আমাদের জান্নাত যাওয়ার উপায় বা মাধ্যম তাও বলেছেন বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল আল্লাহ আলী সাল্লাম তাই সাহাবি সৌবান রাদ আল্লাহ তা আলাহ যখন আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন আমাকে এমন আমলের কথা বলে দেন যে আমলটি করলে আমি জান্নাতে যেতে পারব তখন আল্লাহ নবী বললেন আল্লা কাবি কাত রাতির তুমি খুব বেশি বেশি করে আল্লাহর জন্য সাজদা করোনাল তাজজলিল্লাহ সাজদা ইল্লা রাফা কাল্লাহ বিহা দ্বারা যা কারণ তুমি যখনই আল্লাহর জন্য কোনো শেষদা করবে আল্লাহ তালা সেই শেষদার কারণে তোমার মর্যাদা বৃদ্ধি করে দেবেন আর এই কারণে আল্লাহ তোমার গোনা মাফ করে দেবেন তাই বিশ্বনবী মোহাম্মদ রসুল আল্লাহ সাল্লা সাল্লাম বলছেন আলাহ উখ বেরকুম বের জা মিনা জান্না তোমাদেরকে এমন লোকদের কথা কি বলে দিবা যারা জান্নাতি হবে যারা জান্নাতি নবী উফিল জানা ও শহীদ উফিল জানা অ সিদ্দিক এই হাদিস বর্ণিত হয়েছে হাল্ল নবী বললেন আমি কি তোমাদেরকে জান্নাতি লোকদের কথা বলে দিব না যারা জান্নাতে যাবে নবীগণ জান্নাতে যাবেন অ শাহীদ উফিল যারা আল্লাহ রাস্তায় শহীদ হবে তারাও জান্নাতে যাবেন ও সিদ্দিক কফিল যারা সত্যবাদী হবেন তারাও জানলাতে যাবেন ওলমাউলুদ উফিল জাননা যারা শিশু অবস্থায় মারা যাবে তারাও জান্নাতে যাবেন আর যে লোকটি তার কোনো ভাইকে গ্রামের কোনো এক জায়গাতে এলাকায় শহরের কোনো এক এলাকাতে যায় আল্লাহর হস্তে সেই ভাইয়ের সাথে সাক্ষাৎ করার জন্য তার জেরাত করার জন্য সেও জান্নাতে যাবে হাদিস থেকে যে কথাটি বুঝতে পারলাম সেটি হচ্ছে এই যদি আমরা আল্লাহর উদ্দেশ্যে কারো সাথে সাক্ষাৎ করতে যাই মুসলমান ভাই হিসাবে যদি আমরা তার খোঁজ খবর নিতে যাই তার জিয়ারত করতে যাই তাহলে আল্লাহ তা এই জিয়ারতের বিনিময়ে আমাদেরকে জান্নাত দান করবেন জান্নাতের উপায় বলে দিচ্ছেন বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম মুসলিম শরীফের হাদিসের মধ্যে রাজুলান আন্না রাজুল আখ আল্লাহি কারিয়াতখরা فارسده الله ملكا على مدرجته فلما اتى عليه قال اين تريد قال اريد اخلي في هذه القريه قال هل لك عليه من نعمه تربها قال لا غير عني احببته في الله قال فاني رسول الله الله احبك আল্লা তালা তার যাওয়ার পথে একটা যখন সেই লোকটি ওই এই গ্রামে আমার এক ভাই আছে তার সাথে আমি সাক্ষাৎ করতে যাচ্ছি কালাহ তার কামিন তোমার ওই ভাইয়ের তোমার ওপরে কোনো অনুগ্রহ বা তার প্রতি তোমার কি কোন এমন স্বার্থ আছে যার কারণে যার প্রতিদান স্বরূপ তুমি দেখা করতে যাচ্ছ কালালা তার সাথে আমার কোনো ব্যক্তিগত কোন স্বার্থ নেই কোনো অনুগ্রহের ব্যাপারও না কোনো লেনদেন এসব কোনো কিছু ব্যাপার না যে আমি তাকে আল্লাহর হস্তে ভালোবাসি এই ভালোবাসার জন্য আমি তার খোঁজ নিতে চললাম আমি তাকে দেখা করতে চললাম তখন সেই ফেরেস্তা বললেন ইন্নি রাসুল্লাহ আমি আল্লাহর পক্ষ থেকে দূত তোমার কাছে পাঠানো হয়েছে আমাকে বেআাল্লাহা আহাবাকা আল্লাহ তোমাকে ভালোবাসেন কেমা আহবাব ফিল্লাহ যেমন তুমি ওই লোকটাকে আল্লাহর হস্তে ভালোবেসেছো ওইভাবে আল্লাহ রবুল আলমিনও তোমাকে ভালোবাসেন আল্লাহ আকবার যদি আল্লাহর হস্তে আমি কাউকে দেখা করতে যাই আল্লাহর হস্তে যদি কারো সাক্ষাতের জন্য আমি যাই তাহলে আল্লাহ রবুল আলমিন যা আমাদেরকে ভালোবাসেন আর আল্লাহ যদি আমাকে আপনাকে ভালোবাসেন তা সেই ভালোবাসার বদলা কী তা আমরা খুব ভালো করেই জানি হাল্লা যদি ভালোবাসেন আপনি যদি আল্লাহর ভালোবাসা পান তাহলে আপনার জন্য যে জান্নাতের পথ সুগম হয়ে যাবে তা আমরা সহজেই বুঝতে পারছি ভাইরা আমার তো আমি বলতে চাইছিলাম বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লাম আমাদেরকে বলে দিয়েছেন জান্নাত যাওয়ার উপায় আমাদেরকে জানিয়ে দিয়েছেন জান্নাত যাওয়ার মাধ্যমগুলো আমরা এগুলাকে সামান্য মনে করি কিছু মনে করি না আরে দূরে যাওয়া তো দূরের কথা আমার পাশের ভাই অসুস্থ অবস্থায় পড়ে থাকে আমরা তাকে দেখতে যাই না গ্রামের মানুষ অনেক দিন থেকে বিচারগত অবস্থায় পরে আছে খোঁজ খবর রাখি না নিজেকে নিয়ে ব্যস্ত নিজের সুখ নিয়েই আমরা ব্যস্ত কে কোথায় কাঁদছে কার কি দুঃখ কে কিসে ভুগছে এ নিয়ে আমাদের কার মাথা ব্যথা নেয় পারস্পরিক অধিকার গুলো ভুলে গেছি মুসলমানদের ইসলামী সম্পর্ক এটা যে অতীত গাঢ় সম্পর্ক এ কথাটা আমরা ভুলে গেছি বদরের যুদ্ধে ধরা পড়েছে একজন কাফের এক সাহাবি তাকে যে কাফের ধরা পড়েছে তার আপন ভাই এই সাহাবিকে লক্ষ্য করে বলছেন মজবুত করে বাঁধবে শক্ত করে বাঁধবে যাকে বাঁধা হচ্ছে এর আপন ভাই যে বাঁধছে তাকে লক্ষ্য করে বলছেন সাহাবি মজবুত করে বাঁধো তখন সেই কাপের আপন ভাই বলছে তুমি আমার আপন ভাই একই মায়ের সন্তান আমরা আর তুমি আমাকে মজবুত করে বাঁধতে বলছো বলে না তুমি আমার ভাই ন আমার ভাই হচ্ছে ওই যে তোমাকে বাঁধছে শক্ত করে তোমার সাথে আমার সম্পর্ক রক্তের সম্পর্ক আর যে তোমাকে বাঁধছে ওর সাথে আমার সম্পর্ক হচ্ছে ইসলামী সম্পর্ক ইসলামী সম্পর্ক রক্তের সম্পর্কের অনেক অনেক ঊর্ধ্বে ভাইরা আমার আমরা এই ইসলামী সম্পর্কে আবদ্ধ ভাতৃত্ব বন্ধন আমাদের মধ্যে আর রয়েছে তাই আমার মুসলিম ভাইকে দেখা করতে গেলে সে কথা বলেছেন বিশ্বনবী মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লাম অনুরূপভাবে জান্নাত যাওয়ার মাধ্যম ধৈর্য ধরা জি করালু হাদিসের আলোকে এ কথাও আমাদের যেকে বলা হয়েছে যে আমরা যদি বিপদে আপদে দুঃখের সময় কষ্টের সময় মুসিবতের সময় যদি ধৈর্য ধারণ করতে পারি ধৈর্যের বিনিময়ে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে জান্নাতে দেবেন এ কথা তিনি আমাদেরকে জানিয়েছেন জি আল্লাহ আমাদের পরীক্ষা করেন বিভিন্নভাবে জান মাল ফসল আদি নষ্ট করে আল্লাহ আমাদের পরীক্ষা করেন সেই পরীক্ষায় আমরা যারা সফলতা অর্জন করতে পারি তাদের জন্য তিনি দিয়েছেন অবশ্যই অবশ্যই আমি তোমাদের পরীক্ষা করব। ভয়ের মাধ্যমে খোদা দিয়ে ফসল নষ্ট করে দিব কখনো তোমাদের জমির ফসল নষ্ট করে দিব কখনো তোমাদের কারো যানৃষ্টি অতিবৃষ্টি কখনো ভয় ভীতি এই সবের মাধ্যমে আমি আল্লাহ তোমাদের পরীক্ষা করব। এই পরীক্ষায় যদি তোমরা উত্তীর্ণ হতে পারো সবেরিন তাহলে তোমরা তোমাদের জন্য রয়েছে জান্নাতের সুসংবাদ যারা ধৈর্যশীল তাদেরকে সুসংবাদ শুনিয়ে দাও আর ভাই আল্লাহ কিসের সুসংবাদ শুনান আল্লাহ যখন সুসংবাদ জান্নাতেরই না কালু রাহামু আলি হুম্লা তাদের কাছে ফেরা অবতরণ করেন আল্লাহ তাহাজ ভয় নাই কোন চিন্তা নাই ও সুসংবাদ নাও বিল জান্ন সেই জান্নাতের যে জান্নাত দেওয়ার প্রতিশ্রুতি তোমাদের সাথে করা হয়েছে আমি বলতে চাইছিলাম আল্লাহ যখন সুসংবাদ দেন তখন কিসের সুসংবাদ দেন জান্নাতে সুসংবাদ দেন আরে সুসংবাদ দিয়েছেন আল্লাহ কাদেরকে ধৈর্যশীলদেরকে যারা ধৈর্য ধারণ করবে মুসিবতে ভেঙে পড়বে না বিপদে হীনবল হয়ে যাবে না যখন বিপদে আপদ আসবে তখন মনে করে নিতে হবে এটা আল্লাহর পক্ষ থেকে সুখের সময় দুঃখের সময় যে কোনো সময় আপনার উপর আসুক না কেন সবই আল্লাহর পক্ষ থেকে এটা মনে করতে হবে যদি এরকম মনে করিনি তাহলে ইনশা আল্লাহ ধরতে পারবো আল্লাহর ওপরে পূর্ণ আস্থা রাখতে হবে পূর্ণ ভরসা আল্লাহ ছাড়া কেউ কিছু করতে পারবে না আর আল্লাহ ছাড়া আপনার থেকে বিপদ কেউ দূর করতে পারবে না বিপদ যদি আসছে আল্লাহর কাছ থেকে আসছে ওতে আমাদের ঘাবড়াবার কোন দরকার নেই ভেঙে বলার কোন দরকার নেই ধৈর্য ধারণ করব। আর যখন ধৈর্য ধারণ করব। তখন মোহান আল্লাহ রবুল আলমী আমাদের ধৈর্য জান আর ধৈর্য ধরার ব্যাপারটা সহজ ব্যাপার নয় তাই আল্লাহ বলছেন মুসলিম শরীফের হাদিস আজাবল্লাহুল ওই ঈদা আসাব আল্লাহর পক্ষ থেকে কোন সুখ কোনো আনন্দ কোন নিয়ামত কোনো কিছু পায় সাকার তখন সে আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করে ও ইদা আসাব হুজাররা আর যখন তার কোনো অনিষ্ট হয় তার কোনো ক্ষতি হয় কোনো বিপদে পড়ে যায় সাবার তখন সে ধৈর্য ধরে ফাঁকা না খায়রাল্লাহ আর এটা তার জন্য উত্তম ভালো হলো সে শুকুর করে তার জন্য উত্তম আর মন্দ যদি কোনো কিছু হয় তখন সে সবর করে সেটাও তার জন্য উত্তম অভয় অবস্থাতেই সর্ব অবস্থাতেই মোমেন্দ্রের ব্যাপারটা সত্যিকারে বড়ো আশ্চর্যজনক ব্যাপার সব অবস্থা গিয়ে ওরা কল্যাণ মানে ওদের পূর্ণ জীবনটা সব জিনিসগুলো যেন কল্যাণে ভরা ইন খায়ের তাদের ইন্দ্রেকটি কাজই হচ্ছে কল্যাণে ভরা তো সত্যিকারের ধৈর্য ধরার কাজটা সবার পক্ষে সম্ভব না ধৈর্য সবাই ধরতে পারে না ধৈর্য তারাই ধরতে পারে যারা আল্লাহ রব্বুল আলমীর কাজ কর কর্তৃক তৌফিক লাভ করবে এবং যারা মজবুত ইমানের মানিক হবে তাই বলছিলাম ভাইরা আমার ধৈর্যের ও আমরা জানলার যেতে পারবো আল্লাহ তালা যেন আমাদেরকে ধৈর্য ধরা তৌফিক দান করেন ওসলিল্লা নবীন মোহাম্মদ ও আলা আলি ওসাহিহি আজমাইন best of mankind we spread the word of islam each minute and each hour in awe of his power each flower each tree everything that we see spread the word on oh man spread the word islam all oh, fortune and one paradise must be one each day To the world loud enough to be heard Spread the word, spread the word, spread the word Islam Every difficulty faced in our lives Makes us realize that it's just part of Allah's plan Feeling stronger we take it in as stride He will always favor the patient one While we spread the word of Islam Every sigh said goodbye, goodbye Every tear from my eye Every yes, every no every, every high, every low Spread the word, oh man Spread the word, Islam Oh, fortune and one Paradise must be one Each day and each night Through darkness and light Cry it out to the world Loud enough to be heard Spread the word, spread the word Spread the word, spread the word Spread the word, oh man, oh fortune won, paradise must be won, each day and each night, through darkness and light, cry right out to the world, loud enough to be heard, spread the word, spread the word, spread the word, it's man. Didha, Dandu, Mullabodharabha, Prakritavishashirabha, and Shachetanjivonjapon, Dharmoke, धिकार दायित्व सत्यता बला देख सत्य उन्मोचन प्रति शुक्रवार बुधवार रंगल दे रे आठ टे भारत पीस टी